সুরা আদো খান রহমান রহিম আল্লাহ নামে সুস্পষ্ট কিতাবের শপথ আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি অবশ্যই আমি হচ্ছি জাহান নাম থেকে সতর্ককারী সে সময়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা স্থিরীকৃত হয় তা স্থিরীকৃত হয় देश क्रमे क्य सम्पादस दूत पाठी सम्पन्न तुम मालिक अनुग्रह अवश्य शुनि सबकि आसमान समूह जमीन एभयि सबकि मालिक जो तुम्हारा ईमानदार हव तुम्हारा अथथ वितर्के लिप्त हो ना छाई मबद नहीं जीवन दान कर मृत्यु घटान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 এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদের পরীক্ষা করেছি তাদের কাছেও আমার একজন সম্মানিত রসুল মূষা এসেছিল সে ফেরাউনের লোকদের বলল আল্লাহতালার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি সে বলল তোমরা আল্লাহতালার সাথে বিদ্রোহ করু না আমি তো নবের এক সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি তোমরা যাতে আমাকে পাথর হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি যদি তোমরা আমার উপর ইমান নানো আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো অতঃপর সে এদের নাফরমানি দেখে তার মালিকের কাছে দোয়া করল আমার মালিক এরা হচ্ছে একটি নাফরমান জাতি তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এ জনপদ থেকে বেরিয়ে পড়ো সাবধান থেকে ফের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎ ধাপন করা হবে সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে নিঃসন্দেহে তারা হবে একটি নিমজ্জিত বাহিনী যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান কত ফেলে গেছে। কত ক্ষেত্রের ফসল কত সুরম্য প্রাসাদ আর কত বিলাস যাতে ওরা নিমগ্ন থাকত এভাবেই আমি আর এক জাতিকে এ সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম এ ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম উস্ত্রপাত করল না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল আজাব আসার পর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 এ মূর্খ লোকেরা মুসলমানদের বলতো এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু আমরা আর কখনো পুনরুত্থিত হব না তোমরা যদি কেয়ামত পুনরুত্থান সম্পর্কে সত্যপাতি হও তাহলে আমাদের বাপ দাদা কবর থেকে নিয়ে এসো শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড় না তুবা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড় আমি তাদের মতো শক্তিশালী শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি কেননা তারা ছিল জঘন্য নাফরমান জাতি আমি আসমান আসমানসমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনটাই খেলতামাশার পয়দা করেনি। এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না অতপর এদের সবার জন্যই পুনরুত্থান ও বিচার ফেসলার দিন নির্ধারিত রয়েছে সেদিন এক বন্ধু আর এক বন্ধুর কাজে আসবে না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে অবশ্য যার উপর আল্লাহ তালা দয়া করবেন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 ोचना परमा सूंदर तब फल फलाडर प्रथम मृत्यु छाड़ा जा मृत्यु करते मालिक तर जहान नाम आजबी बाचिए देवें हे नबी ए हमें मोम तुम मालिकर पक्ष दया सत्यार अर्थे एटा साफल्य